আলহামদুলিল্লাহ আহমতুল আমরা হাদিজ শুনে আসছি সহিয়াল বখারি বা মুসলিম থেকে আখের হাতে জবাবদিহিতা কঠিন পরিস্থিতিটা কেমন হবে মানুষের দেন না পাওনা সত্য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 আমি দিয়ে দেব নিঃসংখ্যে আমি বুঝে ফেলেছি আমি আর দেরি করব না তখন আল্লাহ তাকে বলবেন আমি এত তোমার যা আছে পুরো দিয়ে দিতে হবে ওটা জমিন ভর্তি স্বর্ণ থাকলে দিয়ে দিতে হবে এরকম তো আমি চাই নাই কম চেয়েছিলাম আরো সহজ চেয়েছিলাম তাহলে যে যারা আজকে আজকে দুনিয়াতে সম্পদকে কুক্ষিগত করে রেখেছে জমায়েত করে রেখেছে দুনিয়ার সবচেয়ে বড় ধনী হিসাবে তাদের নাম পত্রিকায় উঠে তারা এই জন্য গর্বিত মনে করে কেয়ামতের দিন এই সম্পদের কারণে কোনো গর্ব তাদের থাকবে এই যে কঠিন সময় আসছে কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ তালা ব্যাপারে মানব জাতিকে সতর্ক করেছেন সুরাহ আলী ইমরানের একানব্বই নম্বর আয়াত আল্লাহ তালে সাত করেন ইন আল্লাহ মিল উল আর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 তাদের জন্য রয়েছে কঠিন আদাব কঠিন শাস্তি আর এদের কোনো সাহায্যকারী পাওয়া যাবে না বলে দিয়েছে। আল-মায়েদার করেন নিশ্চয় তারা কুফুরি করেছে হাসরের দিন তারা যদি জমিনে যা কিছু আছে সব কিছু এবং আরো আরেক গুণ এরকম জমিন ভর্তি কিছু পাওয়া যায় এগুলো দিয়ে হলেও যদি তারা নিজেকে মুক্ত করতে চায় কেয়ামতের আজাব থেকে এরকম দেওয়ার ইচ্ছা পোষণ করলেও তাদের কাছ থেকে কিছুই কবুল করা হবে না আর তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এরকম অনেকগুলো আয়াতে আল্লাহ তালা দুনিয়াতে শুনিয়ে দিয়েছেন কেয়ামতের দিন ওজোখাহী করার জন্য আর কোনো সুযোগ রাখেন আমরা যারা আল্লাহ তালা আমাদেরকে কুফুরি থেকে বাঁচিয়ে দিয়েছেন মুসলমান বানিয়েছেন মুসলিম হিসাবে আছি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 আর দুনিয়ার অন্য জাতির কাছে কাফরেদের কাছে বেদিনদের কাছে এই বক্তব্য পৌঁছানোর দায়িত্ব আমাদেরকে আল্লাহ আল্লাহতালা দিয়েছেন যাতে করে সেদিন তাদেরকে আফসুস না করতে হয় যদি আজকে একজন প্রতিবেশী থাকে নেইবার থাকে অমুসলিম তার কাছে যদি এই কথাগুলো পৌঁছানো যায় কর আনশরিফ তালাওয়াত করার জন্য তর্জমা তাকে দেওয়া যায় ইসলামের বক্তব্য তাকে দেওয়া যায় ওই বাচ্চারা কেমতের দিন আফসুস করা থেকে বেঁচে যাবে আখেরাত সংক্রান্ত হাজিসের আমরা আরেকটি আজকে শুনবো সেটা হচ্ছে মোসের এবনে সাঈদ রাজি আল্লাহ আনহ সাদ করেন এই হাজিসটি সুনানা তিন মিদিতে এসেছে বাবু মা জাফি হওয়ানি দুনিয়া আলাল্লাহ হাজিস্টির শিরোনাম হচ্ছে আল্লাহ আল্লাহতালার কাছে দুনিয়ার মূল্য একেবারেই কম দুনিয়ার দাম একেবারেই কম আখেরাতের তুলনায় সে প্রসঙ্গে যদি আল্লাহ তালার কাছে মাসির একটা পাখার সমান মূল্য হতো আখেরাতের তুলনায় মিনহা সুরবতা তাহলে আল্লাহকে অস্বীকারী কোন কাফেরকে তিনি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 আমরা নেক আমল জোগাড় করে গোনা থেকে দূরে থেকে জান্নাতের ব্যবস্থা এখান থেকে পাকাপোক্ত করতে পারবো আর কোনো জায়গায় সে ব্যবস্থা আছে তাহলে আমাদের জন্য এটা অনেক বড়ো মূল্যবান জিনিস আল্লাহ তালা আমাদের জন্য এই মূল্যের কারণই সৃষ্টি করেছেন এই দুনিয়া আল্লাহ তালার কাছে আখড়াতের তুলনায় একেবারেই মূল্যহীন ওই কথাই বোঝাতে চেয়েছেন যে আখড়াতের তুলনায় একটা মাসির একটা পাখার মতো এটার দাম নেই এটাই হচ্ছে মূল বক্তব্য যে আখেরাতটা অনেক মূল্যবান তোমরা যারা দুনিয়ার প্রতিষ্ঠার জন্য এত পেরেশান হয়ে গেছ আল্লাহতালার কাছে যদি এটা এত গুরুত্বপূর্ণ হতো তাহলে কাফেরকে এক গ্লাস পানি খাওয়ার সুযোগ দিতেন না তিনি সর্বাত্মা ইন দুনিয়াটা কত গুরুত্বপূর্ণ আজকে পৃথিবীতে আমরা দেখি মানুষ দুনিয়ার এত গুরুত্ব এখানকার সফলতা গার্থতা এখানকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠা পাওয়া না পাওয়া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 যে কোনো তরিকার জাননাতে যেতে হবে যাহার নামে জ্বলতে পারবে না এই চিন্তাটা মাথায় এক নম্বর আসে কোন কোন পিতামাতারা আমাকে বলেন তাকে আমার এ ছেলে আমার এ মেয়ে যাহার আগুনে জলুক আমি কিছুতেই অ্যালাউ করতে পারবো না আমার এক নম্বর টার্গেট হচ্ছে তাই হ্যাঁ দুনিয়ার দিক থেকে ডাক্তার হতে পারে ব্যবসায়ী হতে পারে বড় কিছু হতে পারে হালাল জায়েজ ইসলাম উৎসাহিত করেছে কিন্তু এটা দুই নম্বর এটা সেকেন্ডারি এক নম্বর কোনটা আখেরাতে তার মুক্তি নিশ্চিত করা সেটা আল্লাহ তালা এক নম্বর ডিউটি দিয়েছেন কোরআনে পাকে সুস্পষ্টভাবে তার দলিল রয়েছে আল্লাহ তালা কি বলেছেন হে ইমানদার লোকেরা তোমাদের নিজেদেরকে বাঁচাও পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এটা এক নম্বর ডিউটি এবং আমার জীবনে পিতামাতা যখন নিজেদের সফলতা তালাশ করতে যায় কত বড় কন্ট্রাক্টর হয়েছে তার কি অভিজাত এলাকায় বাড়ি হয়েছে তার কি সেখানে ফ্ল্যাট কেনা হয়েছে তার ব্যাংকে কি এক কোটি দুই কোটি টাকা আছে এই যে আমরা পিতামাতারা এই সফলতা নিজেদের জন্য জোগাড় করি এক নম্বর চিন্তা করেছি জান্নাতকে দুই নম্বর চিন্তা করেছি আখরাতকে দুই নম্বর চিন্তা করেছে যারা আখরাতকে দুই নম্বর চিন্তা করবো তারা থেকে যাব আটকে যাব দর্শক মন্ডলী আমাদেরকে একটা বিরতিতে যেতে হবে বিরতির পরে হাজিসির কাহিনী আমরা শুনবো আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আসসালাম আলাইকুম আহমতুল্লাহরাক দর্শকমণ্ডলী আমরা হাজির শুনে এসেছিলাম দুনিয়ার সফলতা না আখের সফলতা কোনটা এক নম্বর বিবেচনা করব তার পাশাপাশি আমরা দুনিয়ার সফলতাও গ্রহণ করতে পারি যদি আখের এক নম্বর হয় আল্লাহ তালা আমাদেরকে দুইটার জন্য অ্যালাউ করেছেন রব্বানা আেনা ফিল দুনিয়া হাসানা আখেরাতে হাসানা কিন্তু দুনিয়ার সফলতাটা যদি বড় হয়ে যায় তাহলে নিশ্চয়ই আখেরাতেটা কমে যাবে আখেরাতের সফলতা বড় করতে হলে দুনিয়াটা কিছু অ্যাফেক্টেড হবে দুটা একসঙ্গে সমানে সমান থাকবে নট নেসেসারি কোন কোন সময় কেউ কেউ পারলেও সবাই পারে না একটা ধরতে গেলে আরেকটা কিছু ক্ষতি হয়ে যায় হোক কিছু ক্ষতি দুনিয়ার জন্যে কিন্তু আখের হাতেটা যেন ক্ষতিগ্রস্ত আমরা না হই দিস ইজ দ্য প্রায়োরিটি উই নি টু ফিক্স এই আমাদের অগ্রাধিকার ঠিক করে ফেলতে হবে আমরা আজকে আরেকটা হাদিস নেব সেটা হচ্ছে শহিদ মুসলিমের হাদিস দুই হাজার আটশো সাত নম্বর হাদিস আহাসমিন দিন আল্লাহ তালা একটি দৃশ্যের অবতারণা করবেন একটি দৃশ্য সৃষ্টি করবেন এভাবে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্পদে ছিল যে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 এবার আল্লাহ আল্লাহতালা জান্নাতি একজনকে ধরে নিয়ে আসবেন যে ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি কষ্ট করেছে অভাব অনটন সমস্যা একেবারে জীবন জীবনদার খুব দুর্বি সহ ছিল কিন্তু ইমানদার ছিল অনেক কষ্ট করেছে কিন্তু ইমানের পথে টিকে থেকেছে জান্নাতের মালিক হয়ে গেছে আল্লাহ তালা তাকে একটু ধরে আনবেন জান্নাতে দেওয়ার আগে তারপরে ফয়ুস বাগু সেফ কাতনফুল জান্নাত জান্নাতি এক চক্কর চক্করে ঘুরে নিয়ে আসবেন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 হালমার রেকার সিদ্ধান্ত কঠিন পরিস্থিতি কষ্ট দুঃখা কোনোদিন তোমাকে সইতে হয়েছে না আল্লাহর কসম ও আল্লাহর জীবনে কোনোদিন দুঃখ কষ্ট আমার বাড়ির কাছেও ছিল না কোনোদিন দেখি নাই আমি খালি সুখ শান্তিতেই ছিলাম এতটুকুন জান্নাদের সুখ শান্তি তার সমস্ত দুঃখ একদম বেমালুম ভুলিয়ে দিয়েছে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 আমাদেরকে অনেক হাদিস সে সম্পর্কে উৎসাহিত করেছেন সেই বকারতে এই সম্পর্কে একটা হাদিস নবী করিমসাল আসলাম সাদ করেছেন ইন্নি জানাতে দুঃখলান আমি জানি আমাকে আল্লাহ তালা জানিয়েছেন যে জাহার নাম থেকে সর্বশেষ কোন ব্যক্তিটা বের হয়ে আসবে এবং সর্বশেষ জান্নাতে সে প্রবেশ করবে হি দা লাস্ট ওয়ান to come out of jahannam and the last one to enter the janna tar khobor allah taala janiechen ami jani shei lokta kemon hobe rajulun yakruju minan nari habwan shei lokta jahannam e jolte jolte purte purte bohudin porar pore jalar pore allah taala kas theke <language> she permission pabe jahannam theke ber hoye হামা দিয়ে কোনো রকম বের হয়ে আসবে তো আল্লাহ তালা তখন বলবে এ ভাব ফাঁদ খোল জান যাও এবার জান্নতে ঢুকোয়া জান্নাতের দরজায় উঁকি মারি দেখি এত মানুষ সব মানুষ তো সব জায়গা দখল করে ফেলেছে হিজ দ্য লাস্ট ওয়ান মনে হয় আর কোনো জায়গা নাই তার কাছে মনে হবে আল্লাহর কাছে ফেরত চলে আসবে যে আল্লাহ জান্নাত একদম ফুল পুরো ফুল হয়ে গেছে কোনো জায়গা নেই তো আল্লাহ তালা বলবে এতে হাফাদ খুললে যান না তিহা আনহা দ্বিতীয়বার তাকে বলো যাও ঢুকো পাবা খালি আছে যাও এসে কত ঘুরি ঘরে জায়গা নেই সে পায় না তার মনে আসে না জায়গা নেই আবার গেছে আল্লাহ তালার কাছে ইয়া রব্বি ওই যে গেলাম তো সেটা পুরো পেয়ে গেছি ফুল কোনো জায়গা খালি নেই মনে হচ্ছে আমার কপালে কি জান্নাত আদৌ আছে সব সিট পূরণ হয়ে গেছে তা আল্লাহ তালা তখন বলবেন ফা ইন আল্লা দুনিয়া ও আশরা আলিহা আও ইন্না মিসরু আশরাতে আমসে আলী দুনিয়া তো আল্লাহ তালা বলবেন আরে জাগা নাই বলো তোমার জন্য জান্নাতের এমন সাইজ আমি রেখে দিয়েছি যা গোটা দুনিয়ার এই পৃথিবীর তুমি এই দুনিয়াতে বসবাস করে গিয়েছ দুনিয়া সম্পর্কে তোমার কিছু আইডিয়া আছে কত বড় সাইজ এই পৃথিবীর গুণ পরিমাণ জায়গা তোমার একলা জানাতের জায়গা বরাদ্দ করা আছে যাহো এখন সেই বেতারা ঘুরে আসে দেখলো যে জায়গা নাই এত জায়গা করতে পাবে। আর একজনের জন্য গোটা দুনিয়ার দশগু লাগবে কি করবে ওটা দিয়ে। এখন সেই কথাটা তার কাছে মনে হবে অবাস্তব এখন সে বলবে আল্লাহ আতাশ খারু মিননি আওতাদ হাকু মিননি ও আন্তান মালিক আল্লাহ আপনি হলেন সবার মালিক বাদশাহ আজকে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 সাহাবি বলেন যখন নবী করিম সাল্লাহ আসালাম হাদিসটি বর্ণনা করছিলেন ফলাকাত রু রাস আলাই ওসাল্লাম দহেকা হাত তিনি যখন হাদিসি বলেন শেষ কথাটা বলছিলেন যে আমরা দেখলাম নবী করিম সাল্লাহ একটু হাসি এসে গিয়েছিল মুখের মধ্যে আমারও তো হাসি এসে গিয়েছিল আপনাদেরও কিছু হাসি এসে গিয়েছিল স্বাভাবিক ন্যাচারাল তিনি নবী করিম আসলাম তার কথাটা শুনে হাসি এসে গেল ওখানে ইউকআলু জ্যালিকা আদনা আহলুল জান্নাতের ম্যান এই ব্যক্তি এই রকম লোককে বলা হয় সে হলো জান্নাতের সবচেয়ে কম অংশের অধিকারী হবে সবচেয়ে কম সাইজ যাকে জান্নাত দেওয়া হবে আর বাকি সবার সাইজের হবে জান্নাতে তার চেয়ে বেশি যার এত কম সাইজের জান্নাত তারটা হল দুনিয়ার দশগুণ তাহলে আল্লাহ তালা এর চেয়ে ভালো যাদেরকে দেবে তাদের কয় গুণ হবে সাইজ কেমন হবে এখানে একটা কথা আসে অনেকেই বলবেন সুবাহ আল্লাহ এখামাকে এত জায়গা দিয়ে কী লাভ হবে সব বেকার করে থাকবে দুনিয়ার মধ্যে কারো বাড়ি যদি থাকে নিজের একটা বাড়ি যদি থাকে একটা ডিস্ট্রিক্টের সমান এটা কি বিশ্বাস করা যাবে তার বাড়ির এত এরিয়া কিন্তু একটা থানার সমান তার বাড়ির সাইজ তার একেবারে ওয়াল টওয়াল দিয়ে বাগান টাগান সব মিলে একটা থানার সাইজ এটাকে বিশ্বাস করবে এত বাড়ি থাকলে সে করবেটা কি পুরোটা কাজে লাগার মতই দেবেন আসল কথা হলো যে ওইখানে না গেলে তো সব বোঝা যায় না তাই না এই জন্য রসুল্লাহ সাল্লাম বলেছেন জাননাতে এমন কিছু আদারাত ব্যাহাদি আমার বান্ধবাদের জন্য এমন সৃষ্টি করে রেখেছি এমন সৃষ্টি করে রেখেছি মাল আই নুনরা যে চোখ কোনো দিন যা দেখেনি বলা ও দু নুন স্বামী আত কোনো কর্ণ কোন কান যেটার বর্ণনা শুনে নি। খাতরা আলা নিশার কোনো মানুষের অন্তরে কল্পনাও করতে পারে না চিন্তাও করতে পারে না কি পরিমাণ সামগ্রী কত বড় সাইজ কত ন্যায নিয়ামত তার জন্য থরে থরে সাজানো আছে সেদিন কিন্তু সব বুঝে আসবে সেদিন সব কাজে লাগবে আর এটা দুনিয়ার হিসাবে অনেক বড় বেকার থাকবে মনে হয় আখ হিসাবে এটা বেকার থাকবে না আল্লাহ আল্লাহতালা আমাদেরকে এই জাননাতে সৌভাগ্যশালী হওয়ার তহসিক দান করুন দর্শক মণ্ডলী সময় শেষে আসলো এর মাধ্যমে আমাদের আজকের এই সেশন আমরা সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ রবুল আওয়ালামিন আমাদেরকে জান্নাতের জন্য আমল করা তফিক দান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাক